সালাত বিষয়ে আমরা আলোচনা করি আর সালাতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে যখন মসজিদ আইয়া ঢুকමු আমরা মসজিদের কিছু আদব আছে মসজিদের আদব মানে অন্যতম আদব হল যে মসজিদ আইয়া যদি ঢুকিয়া যখন কি প্রবেশ করে সে অন্তত দুই রাকাত সালাত না ছারে সালাত যেন আদায় বৈতে চাইলে তাহলে কিতা কর্তব্য মসজিদাই অন্য কাজ করিয়া আপনি জানেন কি কোনো অসুবিধা নাই যদি বৈতুল সাল্লাহিস্লামের নির্দেশনা যে দুই সালাত করিয়া আমরা মসজিদের আদব এবং আমরা তৌফিক দান মধ্যে কোরআনের ফল সব থেকে বিশুদ্ধ হাদিস হইল সহিখারী সেই বুখারির মধ্যে এই হাদিসটা বর্ণিত তাহলে মসজিদ আইয়া যদি আমরা চাই তাহলে বইতে সাইলে দুই রাখা সালাদ আদা করতেই আমরা সময় অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ মসজিদ আইয়া ও আজর মাঝে বই যায় বা মসজিদ আইয়া দেখে যে না একটু বাকি আছে তো বই যায় না এই মসজিদ আইয়া বইতে চাইলে দুই রাখা সালাদ আদায় আগে করতে হইব আল্লাহ সুহান্লাহাম রসব অনুসরণে মসজিদ আইয়া বোয়ার ক্ষেত্রে রসুচাল অনুসরণে দুই রাখা সালাদ আদায় করিয়া বয়ার তোফিক দান খুখা সাল